আয়শা রদালাহ তো বর্ণিত তিনি আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামকে বলতে শুনেছেন যে ফেরেস্তা মণ্ডলী মেঘমালার আড়ালে অবতরণ করেন এবং আকাশের ফয়সালাসমূহ আলোচনা করেন তখন শয়তানেরা তা চুরি করে শোনার চেষ্টা করে এবং তারা কিছু শুনেও ফেলে অতপর তারা সেটা গণকের নিকট পৌঁছে দেয় এবং তারা সেই শোনা কথার সঙ্গে নিজেদের আরও শত মিথ্যা মিলিয়ে বলে থাকে